আনাস ইবনে মালিক রজিউল্লাহ তাইলা আনহু হতে বর্ণিত তিনি বলেন মুসলমানগণ ফজরের সালাতে রত এ সময় আল্লাহ রসুল সলি আলাইসাল্লাম আয়েশা রজিউল্লাহ তাল্লাহ আনহা এর হুজরার পর্দা উঠালে তাঁরা চমকে উঠলেন তিনি তাদের দিকে তাকিয়ে দেখলেন তাঁরা কাতারবদ্ধ হয়ে আছেন তা দেখে তিনি মুচকি হাসলেন আবু বকর রাজ্লাহ তাল্লাহ আনহু তার ইমামতর স্থান ছেড়ে দিয়ে কাতারে সামিল হবার জন্য পিছিয়ে আসতে চাইলেন তিনি মনে করেছিলেন আল্লাহ রসুল সালসাল্লাম বের হতে চান মুসলিমগণ সালাদ ছেড়ে দিতে উদ্যত্ত হয়েছিলেন তিনি ইঙ্গিতে তাদের বললেন তোমরা তোমাদের সালাত পূরা করো অতঃপর তিনি পর্দা ফেলে দিলেন এদিনেরই শেষে তার ওফাত হয়